মানবতা সমাধানোর বে বি হ سمائي مد الله ربي قل وحده وحده وحياتي الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه اجمعين قال الله تعالى في القرآن الكريم ويقول الانسان ايذا ما مت ل سوف اخرج حييا اولا يذكر الانسان ان خلقناه من قبل ولم يكن شيئا আল্লাহফাকরা বলে আলমিন এরশাদ করছেন যে মানুষ বলে থাকে অর্থাৎ যে মানুষ পরকালে বিশ্বাসী নয় আল্লাহ পাকে বিশ্বাসী নয় অস্বীকারী এই বিষয়গুলি এই রকম মানুষ বলে থাকে আর এদেরই সংখ্যা বেশি সুতরাং আল্লাহাক বলছেন মানুষের এই রকম স্বভাব যে বলে থাকে আয়জা মা মৃত্যু যখন মরে যাবো উখরাজ হাইয়া আবার পুনরায় জীবন্ত করে বের করা হবে নিয়ে আসা হবে আমাকে আওয়ালা অজগরুল ইনসান যেন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে যেটা কি হইতে পারে আল্লাহ বলছেন আওয়ালা লিখর রাখে নাই আন্না খালাক এর পূর্বে আমি সৃষ্টি করেছি যখন মায়ের গর্ব থেকে পৃথিবীতে সৃষ্টি করি ওলাম ইয়াকো সয়া তখন কোনো কিছুই না। কোন অস্তিত্বই ছিল না তো যে আল্লাহ পাক না থেকে হায় নিয়ে আসতে পেরেছেন সে আল্লাহ পাক দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবেন না সেটা আরো সহজ ফাওয়ারেকা হেনাবি তোমার প্রতিপালকের শপথিন অবশ্যই তাদেরকে একত্রিত করব বিচার দিবসে। ওয় শিন এবং শয়তানদেরকেও মানুষ শয়তান এবং জিন শয়তান করামলা উভয় শয়তানের কথা উল্লেখ করেছেন উভয় শয়তানকে আমি একত্রিত করবো হাউলা জাহান্নামা জেসিয়া অতপর আমি অবশ্যই তাদেরকে হাজির করবো জাহান্নামের আশেপাশে জাহান্নামের নিকটে জেসি ইয়া নত জানু করে। তারা ভয়ে ভীত হয়ে এবং আজাব শাস্তিতে তারা নত জানু হয়ে জাহান নামে নিক্ষিপ্ত হবে আল্লাহাকালান আমি প্রত্যেক দল থেকে একটি করে দল বের করব প্রত্যেক দল থেকে বের করবো একটি দল আসাদু আলার রহমান যে পাক রবুল আলমী যিনি দয়াবান তার অবাধ্য হয়। কে সবচাইতে বেশি প্রবল ছিল আল্লাহ ফাকরাবুল আলামিন বিচারদি বসে এক একটি করে দল এক এক ক্যাটাগরির দল তৈরি করবেন এক এক গুণের যেমন নাস্তিকদের একটি দল বহুত্ববাদীদের মধ্যে বিভিন্ন রকমের বহুত্ববাদী রয়েছে এক এক দল যারা যে ধরনের পাপ করেছে সমাজবিরোধী কাজ করেছে তাদের একটি দল ব্যবিচারীদের একটি দল খনিদের একটি দল সন্ত্রাসীদের একটি দল আল্লাহ ফাকরাব এবার বিভিন্ন দলে সেই দিন হাজির করবেন অবদ্যদেরকে সুম্মালাহানু আলা বিল্লাহ আউলা সুমালাহানু আলাম তারপরে আমি বেশি জানি বিল্লা ওই সব লোকদের সম্পর্কে যারা জাহান্নামে প্রবেশের ক্ষেত্রে বেশি অধিকারী জাহান্নামের বেশি হক রাখে যে তারা জাহান্নামে যাবে ওয়াইমিন মিনকুম ইল্লা ওয়ারি দুহা তারপরে আল্লাহ পাক রব্লা আলমিন আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছে সেটা হচ্ছে প্রত্যেক মানুষকে জাহান্নামের ওপর দিয়ে অতিক্রম করতে হবে নামতেই হবে না জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে না জাহান নামের উপর দিয়ে অতিক্রম করতে হবে জান্নাত যারা যাবে তারাও জাহান নামের উপর দিয়ে অতিক্রম করবে এই ব্রিজ বা পুলের উপর দিয়ে আর যারা পাপিষ্ঠ কিছু কালের শাস্তি পাবে তারা নিক্ষিপ্ত হবে যারা চিরকালের শাস্তি পাবে তারাও নিক্ষিপ্ত হবে যারা কিছু কাল দীর্ঘকালের পানিশমেন্ট শাস্তি পাবে তারা আবার জাহান নাম থেকে আল্লাপাকে রহমতে অনেকে নবী করিমিসাল্লাহিসামের সাফাতে তারা জাহান নাম থেকে নাজাদ পাবেন কাহা আল আরবাহ মকদিয়াহ হে নবী তোমার প্রতিপালকের পক্ষ থেকে অনিবার্য ফায়সলা এ হচ্ছে অনিবার্য ফায়সলা সম্মান ওনাজ্জিল্লা অতপর প্রত্যেকে জাহান নামের ওপর দিয়ে অতিক্রম করবে সম্মান ওনাজ্জিল আত্মাকাউ আমি ওই সব লোকদেরকে মুক্তি দেব যারা সংযত যারা মুতাকি যারা পাপ থেকে বেঁচে থেকেছে তাদেরকে নাজার দেব ওয়াজারুজ আলমিনা ফিহা জেসিয়া এবং জাহালেমদেরকে ওই জাহান নামে আমি ছেড়ে দেবো নত জানু অবস্থায় লাঞ্ছিত অপদস্তকে আল্লাহ পাক জাহান নামে নিক্ষেপ করবেন আয়াত না যখন তাদের কাছে আমার আয়াত পাঠ করে শোনানো তো সুস্পষ্ট রূপে নাথ কালাজা কাফারু তখন অস্বীকারীরা বলতো লিলা আমানো মমিনদেরকে উদ্দেশ্য করে আহসানো নাদিয়া। দুই দলের তোমরা তো খুব ভালো মানুষ আর আমাদেরকে বলছে যে আমরা মানি না আমরা পালন করি না আমরা পাপি তাহলে এই দুই দলের কোন দল স্থানের দিক থেকে শ্রেষ্ঠ ও আহসান নাদিয়া। আর মজলিসের দিক থেকে কন্দল বেশি সুন্দর তার মানে দেখো আমরা বেশি প্রভাবশালী আমরা ভালো ভালো পোস্টে রয়েছি স্থানে রয়েছি সুতরাং আমরা শ্রেষ্ঠ যেন পৃথিবীটাকে তারা প্রতিদান বদলার জগৎ মনে করছে আমরা নেতৃত্ব রয়েছি আমরা পয়সার ওপর বসে রয়েছে। আমরা প্রভাবশালী সুতরাং আমরা শ্রেষ্ঠ কথা বোঝাতে চাই কাফেররা আল্লাপাক বলছেন ওয়াকাম আহ কাবুল হম কর বহু জাতিকে এদের পূর্বে আমি ধ্বংস করেছি কারণ হচ্ছে জাতি আর আজকালকার মডার্ন অ্যারাবিকে কারণ বলা হচ্ছে শতাব্দীকে এক শত বছর একটা কারণ কিন্তু আসল এর অর্থ হচ্ছে যে কোনো জাতি সম্প্রদায় বহু জাতিকে আমি ধ্বংস করেছি হোম আহ সানু আসা আসা যেই জাতি উপায় উপকরণের ক্ষেত্রে পৃথিবীর যে জাপনের উপায় উপকরণ এই ক্ষেত্রে অত্যন্ত ভালো অবস্থায় ছিল এবং বাইরের রকমের অভাব ছিল না কিন্তু তাদেরকে আমি ধ্বংস করেছি আল্লাহ বলছেন হে নবী তুমি বলে দাও মান খান আফিজ দোলাল্লাহ যে ব্যক্তি ভ্রষ্টতাই রয়েছে রাস্তা হারিয়ে ফেলেছে দয়াবান আল্লাহ তাকে ঢিল দিয়ে দিলেন ছাড় দিয়ে দিলেন হাত্তা আদুন, যখন তারা দেখে ফেলবে যে প্রতিশ্রুতি তাদেরকে দেওয়া হয়েছে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সৎ কর্মশীলদেরকে অসদ্দেরকেও ইম্মাল আজাব হয় আল্লাহ পাকের শাস্তি ওয়াইম্ম অথবা পরকাল পৃথিবীতে শাস্তি চলে এসছে অথবা পরকালের সম্মুখীন হয়েছে মতের সম্মুখীন হয়েছে আল্লাপাকের আজাব প্রত্যক্ষ করছে কেমতের দিন যেই মহা আজাবে মানুষ নিমজ্জিত হবে ফাসারা তখন নিশ্চয় জানতে পারবে যে খারাপ অবস্থায় কে ছিলা আর জনবলে কে বেশি দুর্বল দুনিয়াতে জনবলের ক্ষমতা দেখিয়েছিল দাপট দেখিয়েছিল এবং দুনিয়াতে মনে করতে যে আমরা সসম্মানে রয়েছি শ্রেষ্ঠত্ব আমাদের জন্য এখন বুঝতে পারবি আল্লাহ পাক বলছেন ওই আজ্লাহুল হুদা আর আল্লাপাক বৃদ্ধি করে দেবেন ওই সব লোকদেরকে হৃদায়তের ক্ষেত্রে সব লোক সঠিক পথ প্রাপ্ত যারা সঠিক পথে চলার চেষ্টা করেছে তাদের হৃদায়তকে আল্লাপাক আরও বৃদ্ধি করে দেবেন মারাদ্ এবং সৎ কর্ম যা অবশিষ্ট থাকার মানুষের ভালো কাজ সৎ কাজ এগুলি অবশিষ্ট থাকবে দুনিয়ার সব কিছুই শেষ হয়ে যাবে আল্লাহা বলছেন তোমার মালধন কোথায় যদি দান খায়াত করো তাহলে আল্লাহর কাছে পৌঁছে দিয়েছো আকালতা ফাফ যদি খেয়ে নাও তো সেটাকে বের করে দিয়েছ আউট হয়ে গেছে সেটা খেয়ে ওলাফা আবলাই তার যেটা পরিধান করেছো লেবাস পোশাক সেটাকে তুমি ছেড়ে ফেলেছ তাহলে আর বাকি যেটা রেখে দিলে ধন সম্পদ জমিয়ে সেটা তো তোমার নয় পরিবার পরিজন অন্যরা সেটা ভোগ করলো তুমি তো না সেখান থেকে আল্লাহাক বলছেন সবের দিক থেকে প্রতিদানের দিক থেকে তোমার রবেন নিকট নেক আমল যা অবশিষ্ট থাকার তা হচ্ছে শ্রেষ্ঠ খাইরুম মারাদ্দা আর প্রতিদান হিসাবেও সেটা অত্যন্ত উত্তম আফারায়তালিক আফারা এ আয়তের সানা নজর সম্পর্কে বলা হয়েছে যে মক্কার কোনো ধনাঢ্য ব্যক্তি তার কাছে কিছু পয়সা পেত একজন গরিব মুসলিম খাব্বা বিন আর পয়সাটা চাইতে গেল যে পয়সাটা পাবো তোমার কাছ থেকে আমি কাজ করেছি পয়সাটা দাও তখন সে বলল যে তোমাকে পয়সা দেব কিন্তু শর্ত হচ্ছে যে মহম্মদ সাল্লা সাল্লামকে অস্বীকার করতে হবে মুহাম্মাদের নিয়ে আসা ধর্ম অস্বীকার করতে হবে তখন খাব্বাব রাজিয়াল্লাহ তাহলে বললেন যে তোমার এই পয়সার আমার প্রয়োজন নেই সারা দুনিয়াও যদি দিয়ে দাও আমার এই ইমান তুমি কেড়ে নিতে পারবে না এবং এর বদলা পাব তখন সে বলেছিল যে এই ধন সম্পদ এখন আছে আঁখেরাতে বিচার হবে যখন বলা হয়েছিল তাকে তখন সেই কাফের বলেছিল যে আখেরাত যদি হয় আবার উঠতে হয় তাহলে এখন যেমন আমি ধনাঢ়্য পয়সাওয়ালা মানুষ তখন আমি পয়সাওয়ালা থাকব তো তোমার এই পেমেন্টটা ওই আখেরাতে যে আখেরাতের কথা তুমি বলছো সে আখেরাতে করে দেব। আল্লাহ ফাকর্ব আলমিন এর পরিপ্রেক্ষিতে আয়াত নাজেল করেছেন আফার আয়তার না আচ্ছা তুমি খেয়াল করেছো কি লক্ষ্য করেছো ওই ব্যক্তিকে যে আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে আমার বিধানকে অস্বীকার করেছে ওয়াকালা এবং বলেছে সেই কাফের উল্লা আমাকে ধন জন সব কিছুই দেওয়া হবে পরকালে পরকাল যদি হয় আমাকে ধনজন সবকি আমার যে অনেক ছেলেরা আছে সেগুলো দেওয়া হবে তারাও থাকবে আর আমাকে ধন সম্পদ দেওয়া হবে আত্মাল আল্লাপাক বলছেন সে কি অদৃশ্যকে দেখে ফেলেছে উকি মেরে দেখা তালা সে অদৃশ্যকে দেখে ফেলেছে আমি তাহাদা আইন্দার রহমান আহাদা নাকি দয়াবান আল্লাহর সাথে সে প্রতিশ্রুতি নিয়েছে কোন চুক্তিতে আল্লাপাক চুক্তি করেছেন তার সাথে যে তাকে আখেরা তো ধন সম্পদ দেওয়া হবে আর তার এই জনবল দেওয়া হবে কাল্লা কশিনকালে ও না কখনও না সানাক্তবো মায়াকুল যা কিছু বলছে তা আমি অবশ্যই লিখে রাখবো আমার ফেরিস্তারা মালাইকে লিখে রাখবে ওয়ান আজাবে আর তার আজাবকে আমি বৃদ্ধি করতেই থাকবো মহানাল্লাহ তারপর এরশাদ করছেন ওয় নারে মায়াকুল ওয়া তিন আফারদা এবং যা কিছু সে বলছে তার মালিক আমি সোহ মায়াকুল যা কিছু সে বলছে তার অধিকারী তার মালিক হচ্ছি আমি অর্থাৎ সে যে বলছে যে ধনসম্পদ আমি পরকালে পাব পরকালে আমি আমার ছেলে মেয়েদেরকে পাবো আমার জনবল পাব যে জনবল পৃথিবীতে আছে এই যে তার আশা আকাঙ্ক্ষা ইমান আমলবিহীন ইমান এবং বিহীন এ আশা আকাঙ্ক্ষা এই সম্পর্কে আল্লাহ বলছেন যে এর মালিক তো আমি আখেরাতে কাকে আমি দেব শ্রেষ্ঠত্ব কাকে আমি আমার নিয়ামত দেব এটা তো আমার কাজ আল্লাহ ফাকরবুল্লা আলমিন যেন আমাদেরকে কোরআন কারিম বোঝার তৌফিক দান করেন এবং জীবনের প্রত্যেকটি স্তরে তার প্রতি আমল করার যেন তৌফিক দান করেন এখানে অল্প বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি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 शुक्रवार बुधवार रत नटाय पुन सम्प्रचार सकाल साढ़े सतटा बांगलेश कार माध्यम যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন হুসেন শাহিদুল্লাহ খান মাদানী আব্দুল রাজাক বিন ইউসুফ जहांगीर कैम रसुल्लाम कथा हादिसर इतिबमयिकाशी अनुष्ठान মুশ্রেকরা বহুত্বা আল্লাহকে বাদ দিয়ে অনেক উপাস্য সাব্যস্ত করেছে এর দ্বারা স্পষ্ট হয় যে পাকের দিন হচ্ছে একত্রের দিন তৌহিদের দিন এটা হচ্ছে মানব প্রকৃতি এবং এর ওপর আল্লাপাক মানুষকে জিনকে সৃষ্টি করেছেন এবং এই বিধান শুরু থেকেই আল্লাপাক নাজেল করেছেন আদাম আলি ইসাল্লাম প্রথম মানুষ থেকেই এটাই হচ্ছে আসল পক্ষান্তরে মানুষ নিজেরা নিজের নিজের বিভিন্ন রাস্তা তৈরি করেছে সেগুলি হচ্ছে মানবরচিত কোনো বহত্তর ধর্ম আল্লাপাক নাজেল করেননি কখনও যতগুলি দিন নাজল করেছেন সবগুলি আল্লাহ পাখের রব্বুল্লা আলমিনের তৌহিদের দিন আল্লাহ পাখের একত্রের দিন আল্লাহ পাখের সত্তায় জাতে আল্লাহ পাখের সেফাত গুনাবলিতে আল্লাহ পাখের কাজে আল্লাহ পাখের এবাদত বন্দগীতে কোনো কিছুকে শরিক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ বলছেন ওয়্তাখা মিন্দ আলীহা আল্লাহকে বাদ দিয়ে তারা বহু উপাস্য সাব্যস্ত করেছে এলাহ বহু বচন হচ্ছে আলিহা বহু উপাস্য সাব্যস্ত করেছে তাহলে মানুষরা তৈরি করেছে এসব উপাস্য সেই কবরের আকারে মাজারের আকারে হোক আর কোনো গাছপালার আকারে হোক আর অন্য কিছুর আকারে হোক প্রতিমা পুতুলের আকারে হোক এগুলি মানুষের তৈরি করে আল্লাহা বলছেন অত্তা খাজুমিন তারা সাব্যস্ত করে চাল্লাকে বাদ দিয়ে বহু উপাস্য লে কোনো ইজ্জা যাতে করে তাদের জন্য এটা পৃষ্ঠপোষকের কাজ করে এরা পৃষ্ঠপোষকের কাজ করে ইজ্জত সম্পানের শক্তিশালী হওয়ার কাজে আসে কিন্তু আসলে এই কথা তাদের বাস্তবতার সাথে কোনো সম্পর্ক রাখে না আল্লাপা বলছেন কাল্লা সায়াক ফরুন আবিম কখনও নয় বরং নিশ্চয়ই তারা তাদের এই পুজোকে এবাদতকে অস্বীকার করবে আল্লাহ ছাড়া অন্যের যে পূজা করা হয়েছে অন্যের উপাসনা করা হয়েছে এরা সেগুলি অস্বীকার করবে সৎকর্মশীল ভালো মানুষ যারা ছিলেন যেমন ঈসা আলী ইসালামের পূজা করা হয়েছে নুআ আলি সাল্লামের জামানায় অনেক নেক সৎকর্মশীলদের পুজো দিয়ে এই শির্ক শুরু হয়েছে তারা লোক সৎ লোক ছিল এই রকমই প্রত্যেক যুগে আল্লাহ ছাড়া যে কোন কারো অথবা কোনো কিছুর পুজো করা হয়েছে এসব কিছু আর সকলে অস্বীকার করবে এই পুজোকে আল্লাহ আমরা এগুলি শিখাইনি বলিনি কাল্লা কখনো না সায়াকরুন এবাদত তাদের এই পুজোকে তাদের এবাদতকে তাদের এই ভ্রান্ত উপাসনাকে এরা অস্বীকার করবে যাদের উপাসনা করা হয়েছে যাদের পুজো করা হয়েছে এরা অস্বীকার করবে সেই দিন আল্লাহ বলিনি যেমন ঈসা আলি ইসলাম সম্পর্কে আল্লাহ পাক সরাইদার শেষ রুকুতে এরশাদ করেছেন ওয়াই আল্লাহ আসা মারিয়াম তালিন্নাস যখন আল্লাহফাক রব্বুল্লা ঈসা বিন মারিয়ামকে বলবেন যে তুমি কি মানুষকে বলেছিলে এই খ্রিস্টান জগৎকে ইতা আমাকে এবং আমার মাতাকে আল্লাহর সাথে আরো দুই এলা সাব্যস্ত করিও আল্লাহ এলাহ আর এই মারিয়াম আর ইসা এরাও এলাহ এটা কি তুমি তাদেরকে বলেছিলে তখন ঈসা সালাম সাল্লাম স্পষ্ট অস্বীকার করবেন যে আল্লাহ ফাক রব্বাল বিস্তারিত তাতে উল্লেখ করেছেন মহান আল্লাহ এর সাদ করছেন যে কাল্লা এক ফরুন আলহা এসব উপাস্য পাককে বাদ দিয়ে বা পাকের সাথে অন্যান্য অন্য উপাস্যদের যে উপাসনা করা হয়েছে তাদের পুজো করা হয়েছে তাদের এবাদত করা হয়েছে যে কোনো আকারে হোক না কেন কবর মাজারের আকারে হোক আর প্রতিমা পুতুলের আকারে হোক আর গাছপালা নদ নদীর হোক আল্লাপাক বলছেন যে এসবেরা তাদের এ এবাদতের উপাসনার অস্বীকার করবে যে আল্লাহ এই নির্দেশ আমি দিন বা আমরা দিই এগুলি আমরা জানি না কোনো না আলিমজিদা শুধু তাই নয় বরং তাদের বিরোধী হয়ে দাঁড়াবে আল্লাহ পাখের নেগবান্ধারা শতলোকেরা যাদের পুজো করা হয়েছে যাদেরকে উপাস্য বানানো হয়েছে যাদেরকে ডাকা হয়েছে হে অমুক সাহায্য করো হে ওমুক আমার বালামসিব দূর করো হে অমুক আমাকে সন্তান দাও আমার রোগ ভালো করো ইত্যাদি যেই ভাষাতে আল্লাহ ছাড়া অন্যকে ডাকুক না কেন এসব মানুষরা তাদের বিরোধী হয়ে যাবে যারা তাদের পুজো করেছে। আলম তারা তারপর আল্লাহ বলছেন হে নাবি তুমি কি দেখো না আন্না আর সয়াতিন আল আল কা আমি শয়তানদেরকে কাফেরদের ওপর ছেড়ে দিয়েছি আল্লাহ পাক রব্বুল আলমিন জিন শয়তানকে এই ক্ষমতা দিয়েছেন যখন এই ইবল শয়তান আল্লাহর কাছে ছাড় চেয়েছিল অভিশপ্ত হয়ে গেল আদাম আলী সাল্লামকে সাজদা করা অস্বীকার করলো আল্লাপাকের অবাদ্য হলো তারপরে আল্লাপাকের কাছে ছাড় চালে আনজের নিয়ে এলাই আমিও বাসুন আমাকে ক্যামত পর্যন্ত ছাড় দাও এবং আমাকে এই ক্ষমতা দাও যে তাদের সেরা অপসরাই মানুষের সেরা উপসরে আমি চলাফেরা করব এবং তাদেরকে যথাসব্দ আমি বিভ্রান্ত করার চেষ্টা করো আমার সাথে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য আমি প্রয়াস চালাবো আল্লাপাক এই ক্ষমতা জিন শয়তানকে দিয়েছেন তাই আল্লাপাক বলছেন যে তুমি কি দেখো না এই কথা চিন্তা করে দেখা অনেক সময় এই চক্ষু দিয়ে দেখা হয় আবার অন্তর্দৃষ্টি দিয়েও দেখা হয় এটা হচ্ছে দিয়ে চিন্তা করে দেখা যে শয়তানদেরকে আমি ছেড়ে দিয়েছি কাফেরদের উপর তাউজ আজ্জা এই শয়তানরা এদেরকে মন্ত কাজের জন্য প্রবল জোরে প্ররোচিত করে তাউজ আজ্জা তাদেরকে প্ররোচিত করে ফালা তাজাল ফালাতজ আল আলহিম এলম আদাহ হে নাবি মোহাম্মদ সাল্লা সাল্লাম সুতরাং তাদের ক্ষেত্রে আপনি তাড়াহুড়া করেন না এ মহম্মদ তুমি এই কাফেরদের ক্ষেত্রে আল্লাপাক বলছেন যে তাড়াহুড়া করিও না এটা আমার কাজ কখন কাকে শাস্তি দিতে হবে কখন কাকে পাকড়াও করতে হবে কতটা কাকে ছাড় দিতে হবে সময় দিতে হবে আল্লাহ পাক এটা ভালো জানেন খালাত আজাল আলিম তাদের ক্ষেত্রে তাড়াহুড়া করে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কখনো কখনও নিরাশ হয়ে যেতেন হতাশাগ্রস্ত হইতেন যে এরা কি শুনবেন আমার কথা আর নবী করিম সাল্লাহ আলি সাল্লাম কখনো কখনও দোয়া করেছেন অভিশাপের যেটা খুব কম হলো যারা জুলম অত্যাচারে সীমা লঙ্ঘন করেছে বাড়াবাড়ি করেছেন নবিকারিম সাল্লা সাল্লাম বদুয়া করেছেন আল্লাহ আল্লাহা বলছেন ফালা তাজালা আলিম তাদের ক্ষেত্রে তাড়াহোড়া করিও না এটা ধরা পকড়াও করা আমার কাজ এন্নামা নাউদ্দুল আহম আদা আমি তাদেরকে গুনে রাখছি তাদেরকে গুনে রাখছি কে কি করল তাদের সব কিছু রেকর্ড আমি রাখছি ইয়মান আহসরুল মুত্তাঈলা রহমান ওফদা আল্লাহাক রব্বুল আলম তারপরে মমিনদের কথা এখানে উল্লেখ করেছেন কোরআনী কেরিমের বাঘ ভঙ্গিমা হচ্ছে যে যেখানে আল্লাহ সৎ লোকদের কথা মমিনদের কথা উল্লেখ করেছেন সেখানে যারা অবদ্য নাফারমন পাপিষ্ট তাদের কথা উল্লেখ করেছেন যেখানে আল্লাপাক জাহ্নাতের কথা উল্লেখ করেছেন তার পাশাপাশি আল্লাহাক জাহান্নামের কথা উল্লেখ করে যাতে ব্যালেন্সটা ঠিক থাকে তাদেরকে সম্মানের সাথে নিয়ে আসা হবে তারা অতিথি মেহমান পক্ষান্তরে যারা অপরাধী অপরাধ করেছে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে অপরাধ করেছে এবাদত বন্দির ক্ষেত্রে আল্লাপাকের আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে অপরাধ করেছে আখলাখ চরিত্রের ক্ষেত্রে ইসলামী চরিত্র গঠনের ক্ষেত্রে ভালো চরিত্র গঠনের ক্ষেত্রে তাদেরকে আল্লাপাক মুজরিম বলেছেন তাহলে কোরআনী কারিমের ভাষায় অপরাধী শুধু যারা চরিত্রহীন তারাই নয় পাক যে এবাদতের জন্য সৃষ্টি করেছেন যাদের সেই এবাদত নেই ফরজে ঘাটতি অপরাধী আল্লাপাকের অবদ্ধ হয়ে সুদ খেয়েছে ঘুষ খেয়েছে তারা অপরাধী সমাজবিরোধী কাজ করেছে তারা অপরাধী সহিদা বিরোধী যারা বিশ্বাসে রেখেছে তারা অপরাধী বোমাজিক আল্লাপাক অপরাধী বলে আখ্যাত করেছেন আল্লাহাক যে মা তোমরা জাহান নামে কেন প্রথম উত্তর তাদের ছিল মুসল্লিন আমরা মুসল্লি ছিলাম না সালাত আদায় করতাম না তাইলে বুঝা গেল যে সলাৎ আদায় না করা নামাজ না পড়া হচ্ছে বড় অপরাধ যেটাকে আজকাল অপরাধী মনে করা হয় না মুসলিম সমাজে মোহান আল্লাহ এর সাদ করছেন ওয়ানাসুকুল মুজিরে মিন অপরাধীদেরকে আমি তাড়িয়ে নিয়ে যাব। যারা পাপিষ্ট অপরাধী তাদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় লাঞ্ছিত অপদস্ত করে নিয়ে যাওয়া হয় আল্লাহ পাক তাই করবেন কোথায় নিয়ে যাবেন এলা জাহান্নামা জাহান্নামের দিকে ওয়ানাসুকুল মুজরে মিন এলা জাহান্নাম আর অপরাধীদেরকে আমি তাড়িয়ে নিয়ে যাব জাহান্নামের উদ্দেশ্যে বীর দাহ এমনভাবে জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে যেমন পিপাসার তো গরু বা অন্য পশু ঘাটে নামে পানি পান করার জন্য আর মরিয়া হয়ে ছুটে যায় সেইভাবে আমি যাহার্নামে তাদেরকে তাড়িয়ে নিয়ে যাব আল্লাহ পাকের সাদ করছেন যে সেখানে সাফাত হবে কিন্তু সাফাত একমাত্র তারই হবে যাকে আল্লাহ পাক অনুমতি দেবেন আল্লাহর সাথে যার প্রতিশ্রুতি রয়েছে আর সেই সাফাত বৃহৎ সাফাত সাফাতে অজমা একমাত্র মোহাম্মদ রসোরল্লাহ সাল্লাহ আলীহ সাল্লামের জন্য লা আমলে কোন সাফা আতা সুপারিশের কেউ অধিকারী হবে না সুপারিশকে আমাদের সমাজের লোকেরা মুসলিম সমাজের লোকেরা অধিকাংশ বুঝে না মনে করো সুপারিশ মানে হচ্ছে আল্লাহর কাছে বল প্রয়োগ করা আল্লাহর কাছে গিয়ে নিজের প্রভাব খাটানো না এই অর্থ নয় সুপারিশ মানে হচ্ছে পরকালে আল্লাহ পাকের কাছে দোয়া করা যেমন পৃথিবীতে আপনি আল্লাহ আল্লাপাকের কাছে দরখাস্ত করছেন দোয়া করছেন ঠিকই তেমনই আল্লাহ আল্লাপাকের কাছে দোয়া করা আল্লাহ তুমি উদ্ধার করো তাদের হিসাব নিকাশ করো এ আল্লাহর কাছে দোয়া করা দুনিয়ার ক্ষেত্রে সুপারিশ অনেক সময় বল প্রয়োগের দিক থাকে অনেক সময় যদি এই সুপারিশ না শোনা হয় তো যেই ব্যক্তির সামনে সুপারিশ করা হচ্ছে সে খানিকটা চিন্তিত হয় যে এর কথা কি করে ফেলে দেওয়া যায় কী না রাখলে তো ক্ষতি হইতে পারে আল্লাহ ফাকরাবুল আলমিন এখানে এরশাদ করছেন যে সাফাহাতামলে কোন সাফা সাফাত একমাত্র হবে ওই ব্যক্তির যেই ব্যক্তি মানিক তাহাজ আইন্দর রহমানে আহাদা যেই ব্যক্তি দয়াবান আল্লাহর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে ওয়াদা পেয়েছে এখানেই আমাদের আজকের আলোচনা শেষ হল আল্লাহ ফাকরাবুল্লা আলম যেন আমাদেরকে কোরানি করিমের হক আদায় করা তৌফিক দান করেন তার তেলাওতের মাধ্যমে কোরআনে করিমের অর্থ বুঝার মাধ্যমে কোরআন করিমের বাস্তবায়নের মাধ্যমে কোরআনে করিমে যা আছে তার প্রতি বিশ্বাসের মাধ্যমে কোরআন করিমের প্রতি আমল করে এবং কোরআনে করিমের দিকে মানব জাতিকে আহ্বান করার মাধ্যমে ওসল আল্লাহ আল নবীনা মোহাম্মদ ওয়াল আলি ওয়াসাবি আজমাইন أضاء الله دربي يا لسعدي وهنائي يا لفوزي وعنائي لا يطيب العيش إلا في رضا رب السماء مذعرفت الله ربي حلو, حلو حلو حلو حياتي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 এই দায়িত্ব পূরণ করুন প্লিস सत्यारमिन तर जीवन समय भलो व्यवहार आगन कर अत्याचार देख इे अदिकार आदेश आज सन्धा साढ़े छप्रचार दोपुर साढ़े बारोटाय बांगे बांगल्षा